চতুর্িংশ জয় জয় জয় গৌর সিংহ মহাধী জয় জয় শিষ্ট পাল জয় দুষ্ট বীর জয় জয়গন্নাথ পুত্র শ্রী সচি নন্দন জয় জয় জয় পুন্ন শ্রবণ কীর্ন জয় কৃপা সিন্ধু দীন বন্ধু সর্বতাত যে বলে আমার প্রভু তার হও হাথ হেন নবদ্বীপে বিশ্বম্বর রায় বিবিধ কীর্তন প্রভু করয় সদায় হেন সে হইলা প্রভু হরি হরিশকীর্তনে কৃষ্ণনাম শ্রুতিমাত্র পড়ে যে সে স্থানে কি নগরে কি চত্বরে কি জলে বনে নিরন্তর অশ্রুধারা বহেষ নয়নে আপনি রক্ষিয়া বলেন নিরন্তর ভক্তিরসময় হইলেন অস্বম্ভর কেহ মাত্র কোনরূপে যদি বলে হরি শুনিলেই পড়ে প্রভু আপনা পাশরী মহাকম্প অশ্রু হয় পুলক সর্বাঙ্গে গড়া ঘড়ি যায় নগরে মহারঙ্গে যে আবেশ দেখিলে ব্রহ্মাদি ধন্য হয় তাহা দেখে নদী আর লোক সমুচ্চয় শেষে অতি অতিমূর্ছা দেখি মিলি সর্বদাসে আলোক করিয়া নিয়া চলিল আবাসে তবে দ্বার দিয়া যে করেন সংকীর্তন শিশুকে পূর্ণিত হয় অনন্ত ভুবন যত সব ভাব হয় অকথ্য সকল হেন নাহি বুঝি প্রভু কির সে বিহল ক্ষণে বলে মুই সেই মদন গোপাল ক্ষণে বলে মুই কৃষ্ণ দাস সর্বকাল গোপী গোপী গোপী মাত্র কোনো দিন জপে শুনিলে কৃষ্ণের নাম জলে মহাকপে কোথাকার কৃষ্ণ তোর মহাদস্যু সে ষৃষ্ট কৈতব ভজেবা তারে স্ত্রী জিত হইয়া স্ত্রীর কাটে নাক কান লুব্ধকের প্রায় লইল বালির অপরাণ কী কার্য আমার সেবা চোরেরও কথায় যে কৃষ্ণ বলে তারে খেদাড়িয়া যায় গোকুল গোকুল মাত্র বলে খনে খনে, বৃন্দাবন বৃন্দাবন বলে কোনো দিনে মথুরা মথুরা কোন দিন বলে সুখে দিন পৃথিবীতে নখে অঙ্ক ক্ষণে পৃথিবীতে লেখে ত্রিভঙ্গ আকৃতি চাহিয়া রোদন করে ভাষে সব অনে বলে ভাই সব বড় দেখি বন পালে পালে সিংহ ব্যঘ্র ভুল্লুকের গণ দিবসেরে বলে রাত্রি রাত্রিরে দিবস এই মতো প্রভু হইলেন ভক্তিবস প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ অন্য অন্য গলাধরি করেন ক্রন্দন, যে আবেশ দেখিতে অভিলাস, সুখে তাহা দেখে যত বৈষ্ণবের ওদাস ছাড়িয়া আপন বাস প্রভু বিশ্বম্ভর বৈষ্ণব সবের ঘরে থাকে নিরন্তর বাহ্য চেষ্টা ঠাকুর করেন কোনো কোনোক্ষণে সে বল জননীর সন্তোষ কারণে সুখময় হইলেন সর্বভক্তগণ আনন্দে করেন সবে কৃষ্ণ সংকীর্তন নিত্যানন্দমত্ত সিংহ সর্বনদিয়ায় ঘরে ঘরে বলে প্রভু অনন্ত লীলায় প্রভুর সঙ্গে গদাধর থাকেন সর্বথা অদ্বৈত লইয়া সর্ববৈষ্ণবের কথা একদিন দিন অদ্বৈত নাচেন গোপীভাবে কীর্তন করেন সবে মহা অনুরাগে আরতি করি নাচয়ে অদ্বৈত মহাশয় পুন পুনঃ দন্তে তীর্ণ করিয়া পড়য় গড়া গড়ি যায়েন অদ্বৈত প্রেমরসে চতুর্দিকে ভক্তগণ গায়েন উল্লাসে দুই প্রহরে নিত্য নহে সম্বরণ শ্রান্ত হইলেন সব ভাগবতগণ সবে মিলি আচার্যের স্থির করি আচার্য বসিলা দি তবে স্নান আরতি যোগ অদ্বৈতের পুনঃ পুন বড়ে একেশ্বর শিবাস গড়ি পড়ে। কার্যান্তরে নিজ গৃহে ছিলা বিশ্বম্ভর অদ্বৈতের আরতি চিত্তে হইল ভক্ত আর্তি পূর্ণকারী সদানন্দ রায় আইলা অদ্বৈত যথা গড়া গড়ি যায় অদ্বৈতের আরতি দেখি ধরিতার করে দ্বার দিয়া বসিলেন গিয়া বিষ্ণু ঘরে হাসিয়া ঠাকুর বলে সুনহ আচার্য কি তোমার ইচ্ছা বলো কিবা বা চাহ্য অদ্দ্বৈত বলে তুমি সর্ববেদ সার তোমার এই চাহ প্রভু কি চাহিব আর আসি প্রভু বলে আমি এই তো সাক্ষাতে আর কি আমার চাহ বলতো আমাকে প্রভু কহিলা সুসত্ব এই তুমি বৈভব দেখিতে কিছু চাই প্রভু বলে কিবা ইচ্ছা বলো মন উঠাই অদ্বৈত বলে প্রভু পূর্বে অর্জুনের যাহা দেখাইলে তাহা ইচ্ছা বড় করে বলিতে অদ্্বৈতমাত্র দেখে এক রথ চতুর্দিকে সৈন্যদলে মহাযুদ্ধপথ। পথ রথের উপরে দেখে শ্যামল সুন্দর চতুর্ভুজ শঙ্ক চক্র গদা পদ্মধর অনন্ত ব্রহ্মাণ্ড রূপ দেখে সেই সেইখানে চন্দ্রসূর্য সিন্ধুগিরি নদী উপবনে কোটি চক্ষু বাহুমুখ দেখে পুনঃ পুন সম্মুখ দেখে স্তুতি করয় অর্জুন মা অগ্নি যেন জলে যে গদন পোড়ে পরদ্রহ করে চৈতন্যের মুখাগ্নিতে সেই পুরী মরে এই রূপ দেখিতে অন্নের শক্তি নাই প্রভুর কৃপাতে দেখে আচার্য গোসাই প্রেম সুখে অদ্বৈত কান্দেন অনুরাগে দন্তে তৃণ করি পুনঃ পুনদাসম আগে পরম আনন্দে প্রভু নিত্যানন্দ রায় পর্যটন প্রভুর প্রকাশ সব জানে নিত্যানন্দ জানিলেন হইয়াছেন প্রভু বিশ্বঙ্গ সত্তরে আইলা যথা আ ঠাকুর বিষ্ণু গৃহ দ্বারে গিয়া গর্জন প্রচুর নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্বর দ্বার ঘুচাইয়া প্রভু আইলা সত্তর অনন্ত ব্রহ্মাণ্ড রূপ নিত্যানন্দ দেখি দণ্ডবধ হইয়া পড়িলা বুঝি প্রভু বলে উঠো নিত্যানন্দ মোর প্রাণ তুমি সে জান হ মোর সকল আখ্যান যে তোমারে প্রীতি করে মুই সত্য তোমা বই প্রিয়তম নাহি ক আমার তুমি আর যে করে ভেদ বুদ্ধি ভালো মতে না জানে সে অবতার শুদ্ধি নিত্য আনন্দ দ্বৈতে দেখিয়া বিশ্বম্বর আনন্দে নাচুয়ে বিষ্ণু গৃহেরও ভিতর হুঙ্কার গর্জন করে শিশী নন্দন দেখো দেখো করি প্রভু ডাকে ঘন ও ঘন প্রভু প্রভু বলিস স্তুতি করে দুই জন, বিশ্বরূপ দেখিয়া আনন্দময় মন এসব কৌতুক হয় শিবা সমন্দিরে তথাপি দেখিতে শক্তি অন্য না হি ধরে অদৈতের শ্রীমুখের সকল কথা ইহা যে না মানয়েকৃতি সর্বথা সর্বমহেশ্বর গৌরচন্দ্র যে না বলে বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বকালে আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর এই সে ভরসামি ধরিয়ে অন্তর নবদ্বীপে হেন সব প্রকাশের স্থান তথাপিহ ভক্ত বহী না আন ভক্তিযোগ ভক্তিযোগ ভক্তিযোগ ধন ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ কন্দন কৃষ্ণ বলে কান্দিলে সে কৃষ্ণ নাম মিলে ধনে কুলে কিছু নহে কৃষ্ণ না ভিলে দুই ঠাকুরের বিশ্বরূপ ধর্ষণ ইহা যে শুনে তারে মিলে কৃষ্ণ ধন অনেকে সকল সম্ভরিয়া গৌরচন্দ্র চলিলেন নিজ গৃহে লই ভক্ত বিশ্বরূপ দেখিয়া নিত্যানন্দ কাহার নাহিক বাজ্য পরম আনন্দ বৈভব দর্শন সুখে মত্ত দুইজন ঢুলায় যায়েন গরী সকল অঙ্গন কেহ নাচে কেহ গায়ে দিয়া পরতালি ঢুলিয়া ঢুলিয়া বলে দুই মহাবলি এই মতে দুই জনে মহাকতুহলি শেষে দুই জনে বাজিলি আসি সম্ভাইলি কেন করিয়া তরে বলে কোন জনে হেন জাতি নাহিনা খাইলা যার ঘরে জাতি আছে হেন কোন জনে বলে তরে। বৈষ্ণব সভায় কেন মহামাতো আল ঝাট নাহি পলাইলে আরে বুড়া ভামনা তোমার ভয় নাই আমি অবধুত মত্ত ঠাকুরের ভাই স্ত্রী পুত্রে গৃহে তুমি পরম সংসারী পরমহংসের পথে আমি অধিকারী আমি মারিলো কিছু বলিতে না পারো আমার তুমি অকারণে গর্ব করো শনি অধ্য ক্রোধে অগ্নিহেন জলে দিগম্বর হইয়া শেষ মন্দ বলে মৎস্য খাও মাংস খাও কেমত সন্ন্যাসী বস্ত্র এড়িলাম আমি এই দিগবাসী কোথা মাতা পিতা কোন দেশে বা কে জানে আসিয়া বলুক দেখি থি এক চোরাস করে পাক খাইমু গিলিমু সং সব বলি সন্ন্যাসী যে কিছু নাহি চায়। বোলায় সন্ন্যাসী দিনে তিনবার খায় শ্রীবাস পণ্ডিতের মূলে জাতি নাই কোথাকার অবধুতে আনি দিই লাঠাই অবধূত করিল সকল জাতি নাশ কোথা হইতে মদ্যপের হইল পরকাশ কৃষ্ণ প্রেম সুধারসে মত দুই জন অন্য কলহ করেন সর্বক্ষণ ইথে একজনের হইয়া পক্ষ যেই অন্য জনে নিন্দা করে ক্ষয় যায় সেই হেন প্রেম কলহের মর্ম না জানিয়া একে নিন্দে আরে বন্দে সে মরে পুড়িয়া অদৈতের পক্ষ হইয়া নিন্দে গদাধর সে অধম কভু নহে অদ্বৈত কিঙ্কর ঈশ্বরে সে ঈশ্বরের কলহের পাত্র কে বুঝিবে বিষ্ণু বৈষ্ণবের লীলা মাত্র বিষ্ণু আর বৈষ্ণব সমান দুই হয় পা নিন্দা বুঝে বিপর্যয় সকল বৈষ্ণব প্রতি অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তোরিয়া চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন পরিন্দাবন দাশত ছুপদ জুগে গান ইতিশে চোইটন ভাগ঵াতে মধ্যখণ্ডে খন্ডে বিশ্রুপ তরস্নাদি বানাম নাম চতুর বিংশ অদ্ধায়।